আয়সা রদুল্লাহ তাল্হ্ন বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাইস্লাম এর মৃত্যুর সময় তার বর্মটি ত্রিশ শাহ জব এর বিনিময়ে এক ইয়াহুদির নিকট বন্ধক ছিল মোয়াল্লাহ আবদুল ওয়াহিদ রহমতুল্লাহ আলহি সূত্রে আমা সদুল্লাহ তু আল্লাহ্ন থেকে বর্ণনা করেন তিনি বলেছেন যে নবী সাল্লাহ আল্লাম তার লোহার বর্ম বন্ধক রেখেছিলেন আর ইয়ালা রহমাতুল্লাহ আলহী আমদ্দুল্লাহ তু আল্লাহ্ন থেকে বর্ণনা করেন যে বর্মটি ছিল লোহার